ইবনু উমার রদিয়াল্লাউতাল্নুতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে প্রশ্ন করলেন তখন তিনি মিম্বারে ছিলেন আপনি রাতের সালাত কিভাবে আদায় করতে বলেন তিনি বলেন দুরাকাত দুরাকাত করে আদায় করবে যখন তোমাদের কারো ভোর হয়ে যাওয়ার আশঙ্কা হয় তখন সে আরও এক রাকাত আদায় করে নেবে আর এটি পূর্ববর্তী সালাতকে বিতর করে দেবে নাফি রহমতুল্লাহ আলহি বলেন ইবনু উমার রদিয়াল্লাউ তালাহু বলতেন তোমরা বিতর্কে শেষ রাতের সালাত হিসেবে আদায় করো কেননা নবী সাল্লা সাল্লাম এ নির্দেশ দিয়েছেন